حدیث نمبر دوس عَنْ أَبِي ذَرِّ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سُئِلْ أَيُّ الْكَلَامِ أَفْضَلِ قَالْ مَصْطَفَى اللَّهُ لِمَلَائِكَتِهِ أَوْ لِعِبَادِهِ سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ اللَّهِ نِكَوْتِي صَرْبُتْ تَمْ আবু ধর রবিআ আল্লাহআ থেকে বর্ণিত যে নিশ্চয় আল্লাহর রসুল সাল্লাসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে সর্বোত্তম বাক্য কোন কথাটিকে বলা যায় তিনি উত্তর প্রদান করে বললেন যে কথাটি মহান আল্লাহ তার ফেরিস্তাগণের জন্য অথবা তার বান্দাগণের জন্য মনোনীত করেছেন অর্থাৎ আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি তার প্রশংসার সহিত শহেহ মুসলিম হাদিস নম্বর চৌরাশি হাইফেন বন্ধনীর মধ্যে দু এই হাদিস বর্ণনাকারী সাহাবির পরিচয় আবুজার তিনি জন্দুব বিন জোনাদা আল গিফারি একজন গৌরবময় বিখ্যাত সাহাবি তিনি ওই সমস্ত সাহাবিদের মধ্যে একজন ছিলেন যারা ইসলামের প্রাথমিক যুগে ইসলাম গ্রহণ করেছিলেন দানশীলতা ও উদারতায় তিনি প্রসিদ্ধ ছিলেন তাই তিনি ধন সম্পদ কিছুই জমা রাখতেন না মদিনাতে তিনি ফতোয়া দেওয়ার কাজে একটি নির্দিষ্ট সময়ের জন্য নিয়োজিত ছিলেন হাদিস গ্রন্থে তার কাছ থেকে বর্ণিত দুশো একাশিটি হাদিস পাওয়া যায় अतपर सामदेश जतरा करें अवशेषेब मदीना होते रिया पथे एकश कलोमीटर दूरे नामक स्थान 31 करेंश हिजड़ीते 32 बत्तीस हिजड़ीते मृत्युबरण करें, करें। रदय এই হাদিসটি সুবহান বাক্যটির দ্বারা আল্লাহর প্রশংসার সহিত তার পবিত্রতা ঘোষণা করার মর্যাদা বর্ণনা করি। দুই মহান আল্লাহর স্মরণে মগ্ন থাকার বিষয়টি হল মানসিক শান্তি এবং আত্মিক আনন্দের উপাদান তিন এই হাদিসটি সুভ্যানল্লাহি ওয়াবিহ্যামদেহ বাক্যটির দ্বারা আল্লাহকে অধিকতর স্মরণ করার প্রতি উৎসাহ প্রদান করে